ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা শারীকা লাহু ওয়ালা ওয়াজীরা লাহু ওয়ালা নাযীরা লাহু ওয়ালা মুশীরা লাহু ওয়ালা মুঈনা المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قلب محمد في القلوب وصل على قبر محمد في القبور أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم সমিল্লাহিউমিউি ও ইদু মিস কবি নম তু কুমিন কিতা বিম যুম রসুল মুসদ্দে কুলিম لا تؤمنون النبي ولا تصرن قال اقررتم واخذتم على ذلك امرئ قالوا اقررنا قال فاشهدوا وانا معكم من الشاهدين وقال النبي صلى الله عليه وسلم সম্মানিত সভাপতি মোহতরম হজরাতাম সম্মানিত সুদী সমাবেশ আল্লাহ রবুল আলম অন্ত মেহরবানি প্রত্যেক বৎসরের মতো এবাউন্ডেশনের উদ্যোগে দুদিন ব্যাপী সম্মেলনের আজ প্রথম অধিবেশন চলছে আল্লাহ রব আলিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ যেহেতু রবিউল আউ্বাল মাস চলছে এই মাসের মধ্যেই আমাদের হাবিব আল্লাহ হাবিব আমাদের এই মাসে যেহেতু সেজন্য সাথে এবং হজুর আক্রম সাল আলহাস্লামের সাথে সম্পর্ক রেখে নাম দেওয়া হয়েছে ঘোষণা দিয়েছেন যার শান সম্পর্কে আল্লাহ রব আলমিন সমস্ত ক্রান্তিকে স্বীকৃতি নিয়েছেন যাকে সৃষ্টি না করলে আল্লাহ রব আলমিন আসমান পাহাড় পর্বত কিছু সৃষ্টি করতেন না হাজরত শাহিউলি রহমতুল্লাহ বলেন এটা যদিও হাদিস নয় কিন্তু তার মর্মাত্র ঠিক আছে হজুর আকরম সাল্লামকে যদি সৃষ্টি করা উদ্দেশ্য না হতো আল্লাহ রব্বুল্লা আলমীন কোন সৃষ্টি কুলেই সৃষ্টি করতেন না আল্লাহর আলমিন আমরা যেরকম সম্মেলনের আয়োজন করি আল্লাহ রব্বুল্লা আলমিন দুটি সম্মিলনের আয়োজন করেছিলেন একটি সম্মিলনের বিষয়বস্তু ছিল শানের আর একটি বিষয় বিষয়বস্তু ছিল শানে মোহাম্মদী সাল্লাহ আলী ও আল্লাহ রবুল আলমীন সমস্ত মানব জাতির রুহজগত একত্রিত করে আল্লাপাক নিজের বক্তা হয়ে আল্লাপাক নিজের সভাপতি হয়ে সারা সাধারণ সমস্ত মখলুকাতকে শ্রোতা বানিয়ে আল্লাপাক ঘোষণা দিয়েছিলেন আলস্তুবির বিকুম এক সম্মিলন যে সম্মিলনের শ্রোতা ছিল সারা দুনিয়ার সমস্ত মানব জাতি সেখানে আল্লাহ রব্বুল্লা আলমিন প্রশ্ন করেছিলেন আলাস্তু আলস্তুক আমি কি তোমাদের রব তোমাদের প্রতিপালক নয় আল্লাহাক রব্বুল্লা আলমিন সেখানে আলাস্তু আলাস্তু আলস্ত বিখালিকমালিক এই ধরনের প্রশ্ন করেন নেই আল্লাপ প্রশ্ন করতেছেন আমি কি তোমাদের রব প্রতিপালক নয় প্রতিপালকের প্রশ্ন কেন করা হয়েছে রব তাকে বলা হয় সংক্ষিপ্ত আমরা এত কথায় স্মরণ রাখলে হয় রব বলা হয় যিনি যখন যাকে যেভাবে পালতে হয় তিনি তাকে সেখানে সেভাবে পালতে পারেন ওনার নামে রব আল্লাহ রবুল্লা আলমীন যেহেতু প্রত্যেক মহলুকাত যখন যেভাবে পালার প্রয়োজন আবে তিনি একমাত্র আল্লাহ রবুল্লা আলমীন আল্লাহা প্রশ্ন করেছেন রবু বিয় সম্পর্কে দুনিয়ায় আসার আগে সেই প্রশ্ন ছিল আবার দুনিয়া থেকে যাওয়ার পরেও প্রশ্ন হবে সে রবেরই প্রশ্ন তোমার রবকে প্রশ্ন করা হবে রিখে নেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন দুনিয়ার মধ্যে সব সময় রবের আলোচনা করার জন্য বলেছেন আর রবের কথা মানুষের স্মরণ থাকার জন্যে আল্লাপাক মানব জাতিকে নামাজ দিয়েছেন নামাজের মধ্যে রবের আলোচনা বেশি করে করতে বলেছেন সুরে করেছেন আল্লাহাম আলা জাগা যায় শুধু রব রবের উচ্চারণ কি তা কবর কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে আমার রব তোমার রবকে এই প্রশ্নের উত্তর ওই সমস্ত ব্যক্তি দিতে পারবে যারা দুনিয়ার মধ্যে রবের আলোচনা বেশি করেছিল পাঁচ শক্ত নামাজ করেছিল যার সাথে নামাজের সাথে কোনো আলোচনা সে বারবার করে নাই রবের উচ্চারণ সে করে নাই কবর জগতে তার মুখ দিয়ে রব্বি আল্লাহ এই কথা বাহির হবে না বলতে চেয়েছিলাম আল্লাহ রব্বুল আলমিন দুটি সম্মিলন করেছিলেন এই সম্মিলনের মুখ্য উদ্দেশ্য ছিল আল্লাহর রুবিয়ত মানুষের সামনে প্রকাশ করা এরপরে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আরেকটা সম্মিলন করেছেন যে সম্মিলনের বক্তাও ছিলেন আল্লাহ রব্বুল্লাহ আলমীর নিজে সেই সম্মিলনের সভাপতিও ছিলেন আল্লাহ রব্বুল্লাহ আলমীর নিজে সেই সম্মিলনের শ্রোতা ছিলেন সমস্ত আম্বেকরাম আলহিম সালাতাম আর সেই সম্মিলনের বিষয়বস্তু ছিল শান মুহদি সালে সমস্ত নিয়ে আল্লাপাক বাসন দিলেন প্রশ্ন করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন আমার কাছ থেকে ওয়াদ আনিয়েছিলাম আল্লাহ রব আলমিন ওয়াদ আনিছেন যে আমার আম্বি একরাম রসুলগণ তোমাদেরকে আমি কিতাব দান করবো তোমাদেরকে আমি রেশাল দান করবো তোমাদেরকে আমি দান করবো তোমাদের পর পৃথিবীর মধ্যে আরেকজন নবী আসবেন কে যে নবু দান করেছি এগুলোকে সত্যায়ন করবেন তিনি কে মোহাম্মদুল রসুল আলহি এরপর আল্লাহ বলতেছেন হে আমি ক্রামের জমাৎ জমাত আমার ওই নবীকে আমার নবীকে সাহায্য যদি দুনিয়ার মধ্যে চলে আসে আমার সেই হাবিবকে যদি তোমরা পাও আমার সেই রসুলকে যদি তোমরা পাও তার উপরে তোমরা এই নিয়ে আসবে তাকে তোমরা সাহায্য করতে হবে ও আদা থেকে সমস্ত নবী রসুলের কাছ থেকে আল্লাহ যে আমার রসুল আমি আয়কর জমাত তোমরা একরার করতেছ কিনা বলো শিকার করতেছ কিনা বলো আমার সেই রসুলকে যদি তোমরা পাও আমার সেই রসুল তোমাদের সামনে চলে আসে তাকে তোমরা সাহায্য করবা কিনা তাকে তোমরা তার উপর ইমান আনবে কিনা এরপর আল্লাহ রব আল এই ঘোষণা দেওয়ার পর আল্লাহ আল্লাহের সামনে ওয়াদা করলেন কলু আহ আল্লাহ আমরা স্বীকার করলাম আমরা প্রতিজ্ঞা করলাম আপনার সেই রসুল যদি চলে আসে আমরা তার উপর ইমান আনলাম আমরা তাহাকে সাহায্য করবো শিকার উক্তি নিচ্ছেন এরপরে বলতেছেন হে আমি ক্রামের জমাত তোমরা সাক্ষী দেখো একে অপর জন্য সাক্ষী বলে যাও একজন বলেছে আমার নবীকে তার নবীর তার তোমরা সবাই সাক্ষী বোনো আরেকজন বলেছে তার কথার উপর সবাই সাক্ষী বনে যাও তোমরা পক্ষ থেকে সাক্ষী বোনোক আমিও তোমাদের সাথে সাক্ষী হিসাবে রয়েছি আল্লাহর আলমিনোক্তি নিয়ে শান মহাম্মদী প্রকাশ করতেছেন হজুর আকরম সাল শান সমস্ত সামনে উঠে ধরতেছেন কত শাহ নবী ছিলেন আল্লা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাবেন নবীকে পাঠানোর জন্য আল্লাহ পাক পতনের সবকিছু নির্বাচন করতেছেন আল্লাহ নবীকে কোথায় পাঠাবেন কি নবীকে আরবে পাঠাবেন না আজমে পাঠাবেন যদি নবীকে আরবে পাঠানো হয় যদি নবীকে আরবে পাঠানো হয় অত যদি নবীকে আজমে পাঠানো হয় নবীর শাহের সাথে সম্পর্কিত কন্ঠা সেটা আল্লাহ নবী পরীক্ষা করতেছেন বোবা গোবা যারা কথা বলতে জানে না আল্লাহ নবী সারা দুনিয়ার সবচেয়ে বড় সাহিত্যিক হবেন সেজন্য নবীকে পাঠানোর জন্য বাছাই করে নিচ্ছেন আরবকে যেহেতু আরব শব্দের অর্থই হচ্ছে সাহিত্য मक्का मध्य कारण मक्का कटान मक्कार कुरान शरीफर मध्य आल्ला मक्का शब्द सारा दुनिया स्थानी नबीके पाठान जन्म तक मक्का के जान से इसलाम समान हारे विस्तार हो आरोप मक्कार मध्य বংশগুত্র অনেক রয়েছে আল্লাহ নবীকে পাঠানোর জন্য বাছাই করে নিচ্ছেন করাইশ বংশকে কড়াইশ বংশ কেন বাছাই করা হলো সারা দুনিয়ার মধ্যে বংশ অনেক রয়েছে করাইশ বংশের মধ্যে কেন নবীকে পাঠানো হচ্ছে করাইশ করসন থেকে সাগরের সবচেয়ে বড় একটি মাসের নাম করস সাগরের সেই মাছ হচ্ছে সমস্ত মাসের রাজা আর দুনিয়ার মধ্যে যত বংশ রয়েছে সমস্ত বংশের রাজা হচ্ছে করাইশ বংশ আল্লাহ নবী যেহেতু সবচেয়ে সম্মানী ব্যক্তি হবেন নবীকে পাঠানোর জন্য বাসাই করে নিচ্ছেন ক্রাইশ বংশকে কারণ নবী যদি নিচু বংশ থেকে আসে উপরের বংশ নবীকে মানতে চাইবে না কারণ নিচু বংশে কোনো চেয়ারম্যান হলে উপরের বংশ চায় না সে নিচু বংশেরও লোক সে আমাদের বিচার কিভাবে করবে আল্লাহ নবী যদি নিচু বংশের মধ্যে আসে উপরের বংশা নবীকে মানতে চাইবে না সেজন্য আল্লাহ রবা আর নির্বাচন করতেছে বংশকে আল্লাহ নবীর বংশ বাসাই করে নিচ্ছেন ক্রায় বংশকে ওরাইশ বংশের মধ্যে গুত্র তো অনেক রয়েছে আল্লাহ নবীর পর্দাদার গুত্র হিসেবে বাছাই করে নিচ্ছেন বনী হাশেমকে কেন বনী হাশমকে বাছাই করলেন বনী হাসম হাসেম হাশম শব্দের অর্থ হচ্ছে গোস্তার মধ্যে রুটি বিজয়া মানুষকে খাওয়ানো অর্থাৎ বড় দানুশীল দানবীর আল্লাহ নবী সারা দুনিয়ার সবচেয়ে বড় দানুশীল দানবীর হবেন সেজন নবীর পর্দাদা বাছাই করে নিচ্ছেন এমন একজন ব্যক্তিকে যে ব্যক্তির নামের অর্থই হচ্ছে আর দানুশীল আর দানবীর আবার বনী হাস আমার মধ্যে ব্যক্তি অনেক আল্লাহ নবীর দাদা হিসেবে আব্দুল মুতালিফ ছিল আল্লাহ নবী দুনিয়ার মধ্যে আগমন করতেছেন তখন আল্লাহ নবীর বাইতুল্লাহ শরীফের মতোয়াল্লি হচ্ছে আব্দুল মুতালিফ আল্লাহ সারা দুনিয়ার মুতওয়াল্লি হবে সেজন্য দাদা বাসাই করে নিয়েছেন এমন একজন ব্যক্তিকে যিনি সেই সময় বাইতুল্লাহ শরীফের মতোয়াল্লি ছিল আবার আব্দুল মুখে অনেক ছিল আব্দুল মুতালিবের ছেলে ছিল বারো জন আল্লাহ নবীর বাবা বানাচ্ছেন আব্দুল্লাহ অন্য কোন সন্তানকে নবীর বাবা বানান নাই কেন আব্দুল মুতালিবের এক সালের নাম ছিল আব্দুল রজা আব্দুল মুতালিবের আরেক সালের নাম ছিল আব্দ হুদ আর ইসালের নাম ছিল আব্দ হারেস আর ইচ্ছালের নাম ছিল আর ইসলামের নাম ছিল আর ইসলার নাম ছিল আর ইসলাম নাম ছিল আর নাম ছিল আর ইসলামের নাম ছিল রবিআ আর নাম ছিল হামজা আর নাম ছিল আব্বাস আরবতার গোলাম আব্দ মনার শব্দের অর্থ হচ্ছে মানাব দেবতার গোলাম আবদে হার অর্থ হচ্ছে খেতে গোলাম দুনিয়ার গোলাম আব্দেশমসের অর্থ হচ্ছে সূর্যের গোলাম নোভেল অর্থ হচ্ছে বাঁকা জাগা আব্বাস অর্থ হচ্ছে টারা একটার নামের সাথে নবীর সাথে মিলতেছে না আব্দুল নবীর বাড়া হয় কিভাবে আব্দো হয় না করার জন্য মানুষটি কিভাবে বলবে নবীর বাবা যদি আব্দ লা হয় আল্লাহ নবীর বাবা যদি আব্দ মানাফ কে বানানো হয় আব্দ ভূত কে হয় মানুষ বলবে বুধের গুলামের ঘরে জন্মগ্রহণ করেছো বুধ পূজার বিরুদ্ধে তুমি কিভাবে বলবে আল্লাহ নবীর বাবা আব্দুল্লাহ শব্দরত হচ্ছে আল্লাহর গোলাম আল্লাহ নবী সবচেয়ে আল্লাহর বড় গোলাম আল্লাহ নবী আল্লাহ আল্লাহ যদি নবীকে দুনিয়ার মধ্যে পাঠান আব্দুল্লাহ আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠান বাবাকে বাসাই করেছেন निवाचन पाठब जान सी क्यों दोष त्रुटी धरते नद मानुष जो जन्म ग्रहण करते हैं तरह जे रखम बाबा प्रयोजन तरह सरकम मायर प्रयोजन আল্লাহাক রব্বুল আলামিন যদি চান মা বাবা দু নোদ ছাড়াও সন্তান বাবার প্রয়োজন নেই শুধু মার মাধ্যমে সন্তান হতে পারে ঈসা আলাহ ইসলামকে জন্মগ্রহণ করাই আল্লাপ দেখাই দিয়েছেন বাবার কোনো মার কোন প্রয়োজন নেই বাবার মাধ্যমে হতে পারে আল্লাহ হাওয়া আলাহ ইসলামকে সৃষ্টি করে দেখাই দিয়েছেন কিন্তু আল্লাহ চিরচরিত নিয়ম বলেন হে দুনিয়া মানব জাতি আমি দুনিয়ার মধ্যে সমস্ত মানব জাতিকে সৃষ্টি করব একজন নী একজন পুরুষের মাধ্যমে নারী এবং পুরুষের মাধ্যমে স্বামী এবং স্ত্রীর বাবা এবং আক্রম সাল আলী সাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাবেন আল্লাহ নবীর জন্য আল্লাহাক বাপকে বাসাই করে নিয়েছেন এখন নির্বাচন করতেছেন মাকে আল্লাহ নবীর মা কে হবে নির্বাচন শুরু করেছেন আর সে বসে বসে নবীর মাকে নির্বাচন করার জন্য বাছাই করার জন্য প্রথমে নবীর মার বংশকে বাছাই করতেছেন নবীর মার বংশ কোন বংশ হবে আল্লা নবীর মার বংশের নাম কি বনি জাহারা জাহারা শব্দের অর্থ হচ্ছে সশস্য সমল। আল্লাহ নবীর দুনিয়ার মধ্যে আসলে সারা দুনিয়া শস্য শ্যামল হয়ে যাবে সেজন্য নবীর মার বংশ বাছাই করে নিয়েছেন এমন একটা বংশকে যে এই বংশের নামের অর্থই হচ্ছে শস্য শ্যামল আবার সেই বংশের মধ্যে তো মহিলা অনেক ছিল সেই বংশের মধ্যে সুন্দরী এক মহিলা ছিল যে মহিলার নাম ছিল খানসা বড় সুন্দরী ছিল বড় দানশীল ছিল বড় দানবীর ছিল বড় নেহেজগার দিনদারও ছিল সেই সেই যুগের মধ্যে সেই সময়ের মধ্যে বড় আবেদ গুজার আবেদা মহিলা ছিল কিন্তু সেই মহিলার নামের সাথে নবীর সম্মানের সাথে মিলেনা সেজন্য নবীর মা তাকেও বানাই নাই নবীর ওই মহিলার নাম ছিল হানসা হানসা শব্দের অর্থ হচ্ছে আল্লাহীর মা হবে মিলবে না আরেক মহিলার নাম ছিল লব্ভা লব্ভা অর্থ হচ্ছে লম্বানা কোয়ালা নবীর নামের সাথে মিলতেছে না আরেক মহিলার নাম ছিল আমেনা আমেনা শব্দের অর্থ হচ্ছে আমার তোলা আল্লাহ রবিন সারা দুনিয়ার জন্য যে আমারত রেখেছেন সে আমারত দুনিয়ার মধ্যে আসলে আমেনার ঘরেই আসতে হয় আল্লাহাক মাকে বাছাই করেছেন বাবাকে বাছাই করেছেন মা বাবাকে বাছাই করার পর হকরম সাল্লাহ দুনিয়ায় আসার টাইম হচ্ছে আল্লাহ নবীকে পাঠাবেন কোন মুহূর্তে আল্লাহ নবীর জন্য আল্লাহাক সময় বাসাই করে নিয়েছেন আল্লাহ নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছেন আল্লাহ নবীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহাক কোরআন শরীফ নিজেই আলোচনা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন যেই দেশে জন্মগ্রহণ করেন আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ নবী যেই দেশে জন্মগ্রহণ করে আল্লাহ রব্লা আলমিন সেই দেশের কথম করে ফেলে আল্লাহ রবুল্লা আলমিন কসম করে বলতেছেন লাহাদ আরবের কসম মক্কার কসম আল্লাহ রব আল বলতেছেন সেখানে সবকিছু রয়েছে দামি দামি সেজন্য আপনি সেই মক্কার করতেছেন হয়তো আল্লাহ সেখানে এই তো উত্তর দিতে পারেন যে মুহাম্মদ মক্কার মধ্যে তো ময়দান আগেও ছিল মক্কার মধ্যে তো সাহা আগেও ছিল মক্কার মধ্যে তো আগে ছিল কি আমার হাবিব আপনাকে আমি সেজন্য আমি আপনার জন্য কোরআন শরীফ জন্ম গ্রহণ করবে সেই মুহূর্তটা আল্লাহর কাছে বড় দামি আল্লাহ সেখানে কসম করেন নবীর ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ রব্লা আলমিন কসম করতেছেন আল্লাহ নবীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহ কসম করে কথা বলেন আল্লাহ নবীর আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নবীর অন্তর নিয়ে আল্লাহ রব আলীন বলেন আল্লাহ নবীর আল্লাহ কথা বলেন নবীর সামনে যখন আসে সে আল্লাহ রবুল্লাহ আলমিন আল্লাহ নবীর প্রত্যেকটা জিনিসকে ভালোবাসেন আল্লাহ নবীর শান করার জন্য প্রত্যেকটা জিনিস নিয়ে আল্লাহ নবী আল্লাহ আলোচনা করতেছেন আল্লাহ নবীর আগমনের সময় হয়েছে আল্লাহ নবী কোন মাসে আগমন করবেন মাস তো বারোটা রয়েছে শ্যামলা আল্লাহ নবী আসলে সারাদুন শস্য শ্যামলা হয়ে যাবে আল্লাহ নবীকে পাঠাচ্ছেন সেজন্য রবি মাসের মধ্যে আল্লাহ নবীর জন্মগ্রহণ করেছেন নয় তারিখ পরে দেখতে দেখি নয় তারিখ হতে পারে নবীর গ্রহণ করেন নয় তারিখ আর সেই উদযাপন খুশির দিন উদযাপন করা আছে রবিউল আউ্য়ালার বারো তারিখ সমস্ত হলো নয় গরমের দুনিয়া থেকে বিদায় সেদিন ছিল রবিউল আউ্বালের তারিখ বারো তারিখ নাই তাহলে রবিউল আউ্লার বারো তারিখ যদি জশনে দিনে ঈদ ও করা হয় তাহলে নবীর জন্মের উপরে হলো না বরং নবীর রসাহের উপরে পালন করা হয় অর্থ কি হলো যে হো রবি আপনার দুনিয়া থেকে রবি তাড়াতাড়ি চলে গিয়েছেন আমরা খুব খুশি হলাম আপনার মুসলমানা না বুঝে চিন্তা না করে সেই বিধর্মেদের কথা অনুসারে তাদের তালের মধ্যে পড়ে তাদের হাতের মধ্যে পড়ে এই রবি বলার বারো তারিখ দশ মেট জুড়ে মেদিনের পালন করা শুরু করেছি আমার ভাইরা আল্লাম নবী দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন কয়েকবার কয়েকবার একবার আল্লাহ যদি একবার জন্মগ্রহণ করেন সে একবার তো নিশ্চয় একদিনই ছিল তাহলে এখন দেখা যায় চট্টগ্রাম যত্ন দিবস করা হয় রবিউল বারো তারিখ ঢাকায় যত্ন পালন করা হয় রবিউল আল নয় তারিখ আরেক জায়গায় যত্ন পালন করা হয় তারিখ তাহলে আল্লাহ নবী চিরাঙ্গের জন্য জন্মগ্রহণ করেছেন আট তারিখ বারো তারিখ ঢাকা তারিখ দুনিয়ার মতো আল্লাহ নবীর যুগে এই জন্মদিবস পালন করাতে ছিল না সাহাবায়ণের যুগে এই জন্মদিবস পালন করা তো ছিল না দিনের যুগে এই জন্মদিবস পালন করা তো ছিল না এবং তারা বলে একদিন এক হুজুর বয়ন করতেছেন যে হুজুর এখন সাল্লাহ জন্মগ্রহণ করেছেন আল্লাপ নিজেই নীলবিন্দি করেছেন তো যেখানে আল্লাহাক নিজেই নীলবিন্দি করেছেন সেখানে আমরা নীলবিন্দি করতে আবর্তিকে বোধ হয় আল্লাবাক যে নিজেও করেছেন তার প্রমাণ কোরআন আছে আল্লাহাক নিজেই কোরআন বলেন সে আয়াতটা হচ্ছে আমার বন্দারা আমি তোমাদেরকে কোরআন দান করেছি আমি তোমাদেরকে ইসলাম দান করেছি সেই কোরআনতেই ইসলাম পেয়ে তোমরা হয়ে যাও আল্লাহাক বলেন যে কোরআন তারা খুশি হও আর কোরআন সম্পর্কে আয়াত লাগিয়ে দিয়েছেন মেয়েদের জন্ম সাথে এটা হচ্ছে আমার ভাইরা কোথায় কোরআন শরীফের আয়াত আর কোন জায়গার আয়াত কোথায় আমরা দাবি দিচ্ছি একটু বিবেক হবে চিন্তা করতে হবে আমাদেরকে যদি কেউ বলে তার মধ্যে আছে যাতায় করবে নবীর মহাব্বতের প্রমাণ কি আবার বলে আরেকজন তো আল্লাহ নদী দুনিয়ার মধ্যে গ্রহণ করেছেন আবুল একজন ফাহর আবুহাম একজন তাহলে আমরা নদীর আশেপ হয়েছে কোথায় পালন করেছে আবুল্লাহ একটা বাবী ছিল সেই বাবির নাম ছিল সৌদিয়া অথবা আল্লাহ নদীর যখন জন্মগ্রহণ করলো সেই সৌদিয়া বা আমাকে আমার বাপিদার জন্মের খবর দিয়ে তো যাও তুমি আদা হয়ে যাও তোমাকে স্বাধীন করে দিলাম কাজ আল্লাহর আলমিনা অবস্থান করো বড় বড় তার যুগের মহিলার মতো অন্ধকারের যুগের মহিলার মতো মহিলার মতো তোমরা ঘর থেকে বাহির হতে পারবে না কোথায় থাকবে হে মহিলারা তোমরা তোমাদের ঘরে থাকো মহলে থাকো ঘরকে বলা হয় মহল আর তাদেরকে বলা হয় মহিলা মহিলাকে মহিলা কেন বলে যে তারা মহলে থাকে তারা মহলে থাকবে জন্য তারা মহিলা এখন যে মহিলা মহলে থাকে না সে কি আর মহিলা হবে মহিলা কেমন হবে আবার পুরুষ সবার জন্য যা প্রয়োজন তাও তো তাদের কাছে নেই এখন মহিলা তো কেউ বাহির হয়ে গেল পুরুষ হবার যোগ্যতাও তাদের মধ্যে নেই এখন মধ্যে কেন হবে কি মা আল্লাহ আল্লাহর আলামিন বলেন ঘরে অবস্থান উলা এই শব্দের মধ্যে আল্লাহ রবাহ আলমিন বড় সুপ একটা কথা বলেছেন আল্লাহর বলেন বড় বড় তার যুগের মহিলাদের মতো আইয়াহ মহিলার মতো বাহির হইও না তাহলে বোঝা যায় ইসলামী তরী থেকে বাহির হতে পারবে প্রয়োজনে গড় থেকে বাহির হতে পারে এখন কোন প্রয়োজনে বাহির হতে পারবে মহাসীর মহিলারা তিন কারণে গড় থেকে বাহির হতে পারবে তার মধ্যে এক নম্বর কারণ হচ্ছে धर्मियों कारण दिन नम्बर कारण हम कारण तीन नम्बर कारण आर्थिक कारण ये तीन कारण महिला घर बाहर होते पारे। एक नम्बर कारण की धर्मियों कारण धर्मियों कारण बोलते महिला हज फरस एन हस्त करता है निर्दिष्ट एक्चार जगह बस हस्तरा जा बाई तुल्लास रही महिला आसबेना এই মহিলার উপর যেহেতু হস ফরস হয়েছে সে হস করার জন্য ঘর থেকে বাহির হতে হবে বাধ্য ধর্মীয় কারণ আরেকটা ধর্মীয় কারণ লিখতেছে যে মহিলারা যদি ঘরে থেকে ইসলাম শেখার কোনো ব্যবস্থা না থাকে তার স্বামীও ইসলাম জানে না আলমবুস তার বাবাও ইসলাম জানে না তার সন্তানরাও ইসলাম শিখে নাই তার ঘরে তাকে ইসলাম শিক্ষা দিবে সেরকম কোনো উপযুক্ত কোনো ব্যক্তি তার মহরমের মধ্যে ঘরে নাই এখন যে পরিমাণ ইসলাম না শিখলে সে ঈশ্বরীয়ত মতে চলতে পারবে না সেই পরিমাণ শিক্ষা গ্রহণ তার জন্য খরচ সেই পরিমাণ শিক্ষার জন্যে সে ঘর থেকে বাহির হওয়ার অনুভূতি রয়েছে এক নম্বর কারণ দুই নম্বর কারণ লেখতেছে ব্যক্তিগত কারণ কোনো মহিলা জায়গা কিনবে এখন সে জায়গা কিনতে হলে রেজিস্ট্রি করতে হবে জায়গা বিক্রি করবে জায়গা বিক্রি করতে হলে রেজিস্ট্রি করতে হবে আর রেজিস্ট্রি অফিসের ব্যক্তিগত কারণের অন্তর্ভুক্ত এই ব্যক্তিগত কারণেও মহিলা ঘর থেকে বাহির হতে পারবে তিন নম্বর কারণ হচ্ছে আর্থিক কারণ আর্থিক কারণ মানে একজন মহিলা তার সম্পূর্ণ দায় দায়িত্ব হচ্ছে স্বামীর উপর এখন যদি কোনো মহিলার স্বামী নাই তার দায়িত্ব যাবে তার বাবার উপর যদি তার বাবাও নাই তার দায়িত্ব যাবে তার ভাইয়ের উপর তার ভাইও নাই তার আর্থিক সমস্যার সমাধানের দায়িত্ব যাবে তার সন্তানের উপর তার সন্তানও নেই তার কোন সম্পদ নাই তাকে যে আর্থিকভাবে সহায়তা দান করবে তাকে সাহায্য করবে সেরকম তার কোনো আত্মীয় স্বজন নাই এই এই মহিলা লালন পালন দুনিয়ার মধ্যে হবে কিভাবে তাকে লালন পালন কে করবে তার আর্থিক ব্যবস্থা কীভাবে হবে শরীয়তার সমাধান যেই মহিলাকে লালন পালন করার জন্যে তার স্বামী নাই তার বাবা নাই তার ভাই নাই তার কোনো আত্মীয় স্বজন নাই তার উপযুক্ত কোনো ছেলে সন্তান নাই সেই মহিলার সম্পূর্ণ দায়িত্ব দেশের সরকারের উপর ইসলামের কথা যদি ইসলামের সরকার তাকে ওই সমস্ত মহিলাদের যাবতীয় খরচা সরকারি বহন করতে হবে কিন্তু যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নাই সেজন্য দায় দায়িত্ব সরকার বহন করে না এখন এই মহিলার সরকার দায়িত্ব নিচ্ছে না এই মহিলা বাধ্য হয়ে নিজের জীবিকা নির্বাহ করার জন্য সে নিজের অর্থে উপার্জনের জন্য বাহির হতে হবে এই মহিলা নিজের অর্থ উপার্জনের জন্য গর্তেকে বাহির হতে পারবে এই অবস্থায় এই অবস্থায় কোনো অবস্থা স্মরণ আছে যখন তাকে আলম পলায়ন করার জন্য তার স্বামীও নাই তার বাবাও নাই বায়ো নাই এমন কোন আত্মীয় নাই যে তার অর্থ বর্জন দেবে এবং সরকারও তার দায়িত্ব নিচ্ছে না এখন তার অর্থের কোনো ব্যবস্থা নাই। মহিলা নেই চাকরির জন্য গর্ত হতে পারবে এটা হচ্ছে সরিয়তার সমাধান তাহলে মহিলা কয়েক কারণে গর্ত থেকে বাহির হতে পারে তিন কারণ এক নম্বর কারণ ধর্মীয় কারণ দুই নম্বর কারণ ব্যক্তিগত কারণ তিন নম্বর কারণ আর্থিক কারণ সেটা আরেক আয়াতের মধ্যে সমাধান দিচ্ছেন আল্লাহর আলামিন বলেন আল্লাহ রে আমার হাবিব আপনার স্ত্রীদেরকে বলে দিন আপনার মেয়েদেরকে বলে দিন সারা দুনিয়ার সমস্ত মুসলমান মহিলাদেরকে বলে দিন আল্লাহরুল আলমিন ডাক দিচ্ছেন কাকে আল্লাহ নবীকে লক্ষ্য করেন এখানে মধ্যে আনুষাঙ্গিক হিসেবে একটা কথা বলতেছি আল্লাহ রব আলমিন আল্লা নবীকে ইয়া নবী বলেছেন ইয়া নী বলেছেন কথাটা বুঝতে পেরেছেন কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তালাশ করা হয় কোন জায়গায় পাওয়া যাবে আল্লাহ নবীকে যত জায়গায় ডাক দিয়েছেন কোরআন শরীফ উচ্চারণ হয়েছে ইয়া আয়ুহানবী ুহার রসুল আর হাদিস শরীফে যেখানে আল্লাহর রসুলকে ডাক দেওয়া হয়েছে নবীকে ডাক দেওয়া হয়েছে সেখানে শব্দ কি এসেছে নবী বলে আর হাদিস শরীফের ডাক দেওয়া হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত কোন জায়গায় ইয়া নবী কোন শব্দ নেই তাহলে যেখানে আল্লাহ পাক নবীকে বলেন নেই সেখানে যদি আমরা নবীকে ইয়া নবী বলি তাহলে সেটা অসম্মানবী কুরান শরীফ ডাক দিয়েছেন নবী অর্থ হে সুপরিচিত নবীহান নবীর অর্থ কি হে সুপরিচিত নবী আর সেখানে যদি বলা হয় যদি তখন অর্থ হবে হে অপরিচিত নবীহান নবী হে সুপরিচিত নবী ইয়া নবী হে অপরিচিত নবী আমাদের নবী কি সুপরিচিত না অপরিচিত আমাদের নবীর চেয়ে সুপরিচিত আর কেউ আছে আমাদের নবীকে যদি আল্লাহ সৃষ্টি না ঘটতেন আল্লাহ কিছু সৃষ্টি করতেন হাদিস শরীফে আল্লাহ আসলে বলে হজরত শাহি রাই বলেন এটা আসলে কিন্তু হাদিস না বাকি তার অর্থ ঠিক আছে তার সারমর্ম ঠিক আছে কিন্তু এই শব্দ অনুসারে কোনো হাদিস নেই এটা হাদিস হিসাবে বলা যাবে না তবে এমনি সেটা কোন একজন বুজুগের মকুরের হিসাবে বলা যাবে যে নবী আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না সেজন্য নবীর এমন প্রশংসা করেছেন যে প্রশংসার কি প্রশংসা করবো সেজন্য এক কথাই শেষ করে দিচ্ছি যে আল্লাহ রসুল আপনার প্রশংসা কতজন কত প্রকারের নবীর প্রশংসা করেছেন আল্লাহ আল্লাহ নবীর প্রশংসার মধ্যে হিন্দুরা পর্যন্ত প্রশংসা করে আমাদের নবী এমন একজন নবী যার প্রশংসা হিন্দুরা পর্যন্ত না করে পারে না কিন্তু আমরা এমন কুলাঙ্গার মুসলমান হয়েছি এখন আমরা মুসলমানদের ইসলামের কথা শুনলে তখন আমাদের আমরা সন্ত্রাসের গন্ধ পাই নবীর মাদ্রাসা দেখলে তখন আমরা সেখানে জঙ্গির গন্ধ পাই আমরা সেরকম মুসলমান অথচ নবীর শাহের মধ্যে হিন্দু কবি ইন্ডিয়ার হিন্দু কবি নবীর শাহ কি বলে শান হিন্দু কবি প্রশংসা করতেছে হকি মে হকি কে খবর দেশিরা নজির আয়হান কি প্রশংসা করবি জগন্নাথ হকিক কে খবর দে বসির আয় নজীরা শাহন শাহিনিসকে পাখির আয় মুব হে মুব হল সরাসর রাহমে বন কর রাহমতুল আলমি আয়া আল্লাহ নব প্রশংসা করে ও আয় জিনে জমানে কু জরুরত যা হোক কত অন্যদিকে চলে যাচ্ছে আল্লাহ নবুল শাহ সম্পর্কে আলোচনা করলে সেটা আরেক বিষয় আল্লাহ হাবিব হদরতে মোহাম্মদ রসুল সাল্লাম বলেন যে মহিলারা সতর एक जन महिला जो गड़ बाहर हो बाहर की आयार नबी कतमी साल से साल मध्य कथा सालाम साल अथच यार मध्य कत बड़ा मारा असम्मान सालाम अलैक কোন জায়গায় নেই শব্দ হবে কোন হাদিসে কোন কিতাবে দেখাতে পারবেন সন্মান তাহলে ইয়ানবী সাল আল্লাহ যদি ইয়া নবী করে ডাক দেওয়া হয় অর্থ কি হলো হে অপরিচিত নবী যাকে দুনিয়ায় কেউ চিনা না যার কোন পরিচয় নাই আমার একটা সালামলা হরচিত নবী আমার সালাম লো আবার ইয়া বলে ডাক দেওয়া ঘরে স্ত্রীকে মানুষ ডাক দেয় যে ওয়া হতাশুন ইয়া হতাশুন বহু ডাকা দেয় না মুখে শুনেছে সালাম দেওয়া সব সালাম দেওয়া সুন্নত পুণ্যের কাজ এখন সালামের ওয়াজ শুনে বাড়িতে গেল সালাম দিবে এখন দাদা সামনে দিয়ে হেঁটে চলে যায় এখন দাদাকে সালাম দিতে মনে চায় সামনে দিকে পিছন থেকে ও দাদা ও দাদা আমার একটা সালাম লো ও দাদা একটা সালাম লোক দাদাকে সালামের উত্তর দেবে না উল্টা করে লাঠি দিয়ে দিবো ও দাদা সালাম লোক যদি বিহাদবি হয় নবী সালাম আবার একজন সালামের জন্য দর শরীফ পরার জন্য কোনো আল্লাহ বলেছেন সাল্লো আলাই প্রমাণ করতেছে ওই আজানাকে সালাম দেওয়া এক বয়ানোর মধ্যে গত সপ্তাহের মধ্যে শুনতেছি সালাম প্রদান করতেছে সালাম দেবে। আজকে আল্লাহ সেখানে তোমরা আল্লাহ নবীর পর আল্লাহ নবীকে সালাম দাও তো সেখানে আল্লাহ কোনো জায়গা বলে নাই সময় বলে নাই যখন তখন যেভাবে সেভাবে যেখানে এসে গানে যেমনি মনে চাই তেমনি নবীকে সালাম দাও যেখানে মনে চাই ঠিক থেকে তোমরা সালাম দাও আল্লাহ সেখানে ব্যাপক করে দিয়েছেন গুদামে বাথরুমে বসে বসে এখন বাথরুমে বসে যদি নবীকে সালাম দেয় সব হবে না গুনা হবে তা আল্লাহ যাওয়া বলে নাই তাহলে বাথরুমে সালাম দেওয়া যাবে যা অন্য অন্য কথা অন্য বিষয় সময় নেই আল্লাহ আপনার বলে দিন কেমন পর্যন্ত যত মুসলমান মহিলা দুনিয়ার মধ্যে আসবে সবাইকে আপনার ডাক দিয়ে বলে দিন কি বলবেন কি বলেন ও দুনিয়ার মুসলমান মহিলারা তুমি যখন ঘরের বাহিরে যাবে যখন আর্থিক সংকট নিরপূর্ণ দেখে নাও মাথা থেকে পাও পর্যন্ত পরিপূর্ণ পর্দা করে তুমি ঘর থেকে বাহির হতে হবে বলে কেন বাহির হওয়ার সময় পর্দা করতে হবে কেন আল্লাহ নবী হাদিস ফরমান একজন মহিলা যখন পর্দা থেকে বাহির হয় শয়েতান তার দিকে চোখ বড় বড় করে তাকায় তর্জুমা রেখে যা দেখতে হ্যাঁ তাকে বলা হয় মেশক শরীফের মধ্যে শয়তান তার দিকে একজন বেগানা মহিলা আর একজন বেগানা পুরুষ একটি জায়গায় যখন একত্রিত হয় তখন সে কেন তিন নম্বর ব্যক্তি শয়তান উপস্থিত হয় হাদিস শরীফা আছে একজন বেগানা মহিলা আর একজন বেগানা পুরুষ একটি জারায় যখন একত্রিত হয় তিন নম্বর ব্যক্তিকে সায়তনে উপস্থিত হয় সেরকম মহিলা আছে না চোদ্দ প্রকার যাদেরকে জীবনে কোনোদিন বিবাহ করা যাবে না তাদের নাম হচ্ছে এগানা আর যারা এগানা তাদেরকে দেখা সাক্ষাৎ দেওয়া যাবে আর যে সমস্ত মহিলাকে বিবাহ করা যায় তাদের নাম বেগানা আর যারা বেগানা তাদেরকে দেখা দেওয়া হারাম এখন আপনারা বলেন তো চাষা তোবনকে বিবাহ করা যায় না তো চাষা তোবনকে বিবাহ করাুফা তবুন খালা তবন জ্যা তো বোন এদেরকে বিবাহ করা যায় না তো এরা কি এগানা না বেগানা এদেরকে দেখা দেওয়া যাবে নিজের মামা মামা যদি মারা যায় মামিকে বিবাহ করা যায় সেই হিসেবে তো বেগানা চাষা যদি মারা যায় চাষিকে বিবাহ করা যায় শালিকে বিবাহ করা যায় না তাহলে শালি এগানা না বেগানা শালিকে দেখা দেওয়া যাবে এখন তো মুসলমান শালিকে নিয়ে যাওয়া অবস্থা শালিকে নিয়ে মার্কেটিং শালিকে নিয়ে ডিডিং ডিডিং চলে শালি খেয়ে মানুষটি ফিরি মনে করে নাকি সব কোম্পানিতে ফিরিয়ে দিচ্ছে অবস্থা তো সেরকম মনে হয় আজকে সেই কারণে মাঝে মধ্যে হেডিং হয়ে আসে শালিকে নিয়ে দুলাবাই উদাও সম্পট পালাই সম্পূর্ণ হারাম না আর অন্য মহিলা তো আল্লাহ নবী ইঙ্গিতে বলেছেন ব্যবহারের কথা বাসুর কথা আল্লাহ নবীর ডাইরেক্ট নাম ধরে বলেছেন হাদিস ইয় কুমবদ্লি যে বেগানা মহিলা রয়েছে সেই ঘরে তোমরা প্রবেশ করিও না যে ঘরে বেগানা মহিলা রয়েছে সেই ঘরে তোমরা প্রবেশ করিও না এক সাবি প্রশ্ন করেন সম্পর্কে আপনার মতামত কি হাম্বুন আরবি শব্দ হাম্বুন বলা হয় স্বামীর গড়ের পুরুষ স্বামীর ছোট ভাই স্বামীর বড় ভাই এদেরকে আরবি আল্লাহ দেবর বাসুরের হুকুম কি আল্লাহ নী উত্তর দিচ্ছেন দেবর সম্পর্কে প্রশ্ন করো বাসুর সম্পর্কে প্রশ্ন করো স্মরণ রাখবে দেবর বাসুর মহিলাদের জন্য মৃত্যু সমতুল্য মৃত্যু সমতুল্য আর আল্লা বলেন যে মহিলার সামনে স্বামী নাই স্বামী না থাকা অবস্থায় সেরকম মহিলার দ্বারা কখনো প্রবেশ করবে না হাদিস্যিধা আছে সেই মহিলার ঘরে প্রবেশ করিও না সাহবা এখন জিজ্ঞেস করেন কারণ তা কি আল্লাহ নবী বলেন কারণ শয়তান তোমাদের রঘরে সায় চলা ভিড়া করে আমার পিছনেও শয়তান আছে কিন্তু আসলাম আমার শয়তানকে আল্লাহ মুসলমান বানাই দিছে আল্লাহ নবীর বরকতে আল্লাহ মুসলমান বনে গেছে আল্লাহ হাবিব ফরমান তিন নম্বরের ব্যক্তির সয়তান এসে উপস্থিত হয় আজকে আমাদের সমাজে পর্দা কোথায় এইটা হচ্ছে এক পর্দা ঘরে আর ঘর থেকে যখন বাহির হবে মহিলারা বোরকা পরে বাহির হতে হবে আজকে আমার মা বোনরা বোরকা পরে না আরো পাতলা ফিন ফিনে শাড়ি পরিধান করে মেকআপ করে লাগিয়ে তিলক দিয়ে আরো সেটা গর থেকে হয় এরকম হবে আল্লাহ নবী সেটা চোদ্দশো বছর আগে হাতে শরীফ আর এমন দুইটা জাত এমন দুইটা দল দুনিয়ার মধ্যে ভবিষ্যতে আসবে সাক্ষাৎ পাই নাই ভবিষ্যতে আহলিনার আল্লাহ নবীর শব্দ দুইটা জাহান্নামী দল দুনিয়ার মধ্যে আসবে যারা এখনো বাহির হয় নাই আল্লাহ নবী বলতেছেন তখন তার মধ্যে এক নম্বর দল কিছু মানুষ থাকবে এমন কিছু মানুষ দুনিয়াতে অত্যাচার করবে সবকিছু নিয়ে ফেলবে আবার তাকে হত্যাও করে দেবে আল্লাহ বলেন এই সমস্ত কাজ যারা করে মানুষের উপর যারা অত্যাচার করে যারা মানুষকে হত্যা করে তারা জাহান নামি জাহান নামি দুই নম্বর দলকে আল্লাহ বলেন নিশাউনারি হাহা আল্লাহ বলেন এমন কিছু মহিলা দুনিয়ার মধ্যে বাহির হবে কাসিয়াতুন আরিয়াত তারা কাপড় পরিধান করবে তারপরেও তারা উলঙ্গ পরিধান করেও উলঙ্গ কাপড় পরে উলঙ্গ কেমন হয় মহিলারা পরে না সেরকম কাফর বাইরে রয়েছে যার নাম কি টিসু টিসু কাফর আর সেটা দিয়ে কাপড় ছিলিয়া মহিলারা পরে তো টিসু কাপড় পরলে সে পরেও উলঙ্গ দুই নম্বর অর্থ লেখে একবারে টাইটফিক পোশাক পরিধান করবে চতুর্দিক থেকে যায় সাঁতারে এমন ফ্যান্ট চতুর্দিক থেকে শৈলের সাঁতার লাগানো তারা চলাফেরার সময় তাদেরকে দেখলে আমাদের কষ্ট লাগে কেমনে হাঁড়ে বুঝেই আসে না এখানে ঢুকলো আসলে কি এটা পরিসাইছে না সিলাইয়া আচ্ছা এই সমস্ত নাই কুত্তার মধ্যে কি ভদ্রতামী দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে যদি ভদ্রতামী হয় আমাদের দেশের কুকুররাই তো সবচেয়ে বড় ভদ্র কুকুরা জীবন প্রস্তাব বসে বসে তো না বসে না আবার কত পবিত্র মতো প্রস্রাব করে একটু আবার ভিতরে ঢুকে আবার তাদের জন্য এখন দেখা যায় দেখা তাদের বসার কোনো কাহদা নাই তাদের মতো কুত্তা মার্কে কিছু কমেটে বানাই যদি পরিধান করে এই সমস্ত মহিলা যদি এরকম টাইপ ব্লাউজ পড়লো টাইপ পোশাক পরলো সে কাপড় পরে উলঙ্গি পোশাক টেডি পোশাক টেডি পোশাক মানে ব্লাউজ করে লাগতে কি এরপর পাত লাখটা শাড়ি বললো বোটা তো নেই আবার সাইড হয়ে ফেলে দিলো বাতাস উড়ে ধরে আবার উঠে দেয় আবার উড়ে ধরবে এরকম পোশাক পরে বাহির হয় আল্লাহ হাবিব বলেন এই সমস্ত মহিলার স্বভাব চরিত্র আরো কিরকম হবে তারা এমন ভাবে যেন জুতা এত উচে উচে হিল জুতা রাস্তায় যখন চলে টক টক টক টক যেন ঘোড়া আসতেছে ঘর থেকে যখন বাইরে হয় গায়ের মধ্যে আতর স্যান লাগায় আর রাস্তা যখন যায় সুগন্ধি পুরুষের নাক টানে চায় কি যায় আর যে মহিলা গড় থেকে বাহির হওয়ার সময় গায়ের সুগন্ধি লাগাবে আতর লাগাবে সেন লাগাবে সে মহিলা সম্পর্কে আল্লাহ নবী আর আলাইহি নবীলাম আল্লা হাবিব বলেন যে মহিলা গর্তেক বাহির হওয়ার সময় গায়ের মধ্যে সুগন্ধি লাগাইলো গায়ের মধ্যে আতর লাগাইলো গায়ের মধ্যে সেন লাগাইলো সে মহিলা যত বড় সম্মানী মহিলাই হোক চাই সে দেশের মন্ত্রী হোক চাই সে দেশের প্রধানমন্ত্রী হোক চাই সে মন্ত্রী হোক চাই সে মন্ত্রী হোক সে গর্তেকে বাহির হওয়ার সময় যদি গায়ের মধ্যে সুগন্ধি লাগাবাই ফিয়া কাদা বা কাদায় আল্লা সেই মহিলার নাম থাকবে আমি স্কুল কলেজের ভাই বোনদেরকে বলতে চেয়েছিলাম ভাই সব আমি সময় খেয়াল করে নেই যে আজকে আমার বোনরা যে পর্দা ছাড়া আমরা আসতেছি রাস্তা ঘাটে পথে ঘাটে আমাদেরকে যে পুরুষটা দেখে আমাদের পরিণতি কি হবে আমাদের অবস্থা রেখে হবে আমরা বাবা আমার মেয়েকে ঘর থেকে বাহির করে দিলাম আমি বড় ভাই আমার ছোট বোনকে আমি ঘর থেকে বাহির করে দিলাম সে যে রে সে চলে আসলো কলেজে বার্সিটিতে ইস্কুলে আসুক লেখাপড়া করুক লেখাপড়া করে নিষ নয় কিন্তু ইসলামিকেরিকাই করতে হবে তো আমার বোন যাবে কোথায় আমার মেয়ে যাবে কোথায় আর আমি যাবে কোথায় আমি যাব কোথায় আল্লাহর নবী তো বলেন যে বাবা নিজের মেয়েকে পর্দা ছাড়া ঘর থেকে বাহির করে দেয় যে স্বামী নিজের মেয়ের জন্য স্বামী স্ত্রীর জন্য পর্দার ব্যবস্থা করে না তো তার নাম দয়ুস আর দয়ুসের জন্য দহেশত হারাম সুবহানাল্লাহ কেমনটি প্রয়োজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ হাটহাজারী চট্টগ্রাম